الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله هقا تقاته ولا تموتوا إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وقولوا قولا سديدا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاس فوزا عظيما أما بعض فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم হমদ রবিনজোনে এবং যাবতীয় দৌরুদ্সালাহ শেষ নবী মোহাম্মদ রস উল্লাহ আলাই জন্য বিভিন্ন আয়াতে আল্লাপাক মানব জাতিকে লক্ষ্য করে কথা বলেন এই আয়াতটিতে আল্লাহাক মুমিনদের লক্ষ্য করে কথা বলেছেন এটা আমাদের জন্য খাস আল্লাহ বলছেন ইয়া আমানু। আতই উল্লাহর হে ইমন্দার গুম তোমরা আনুগত্য করো আল্লাহর তোমরা আনুগত্য করো রসুলের এবং তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করো না কথাটা খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানের যে কোনো আমল আল্লাহ এবং রসুলের বিধান মতো না হলে ওটা বাতিল এর অর্থ তাই হলো ওয়ারসুল্লাহ সালামা মানে ফকত আত আল্লাহ মানে আসা মোহাম্মদ ফকত আস আল্লাহ মোহাম্মদ ফরাক উম বাইনাস যে ব্যক্তি মোহাম্মদের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি মোহাম্মদের অবদ্ধতা করল সে আল্লাহর অবদ্ধতা করল মোহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে মানদণ্ড অর্থাৎ তিনি যেটা করেছেন এবং না করেছেন এটাই হল চূড়ান্ত कष्टीपाथर जेम आसल नकल बाछाई कर रसुल्लाह सल्ला सल्लम कथा कर्म और सम्मति ठीक तेमी हमारे आसल नकल बासाई कर कहल कट्टुक भलो कटूक मंद तो बासाई कर मानदंड हम पवित्र कुरान और सही हदीस रसुल नई और आल्लाह के तुम देखी ना आल्ला प्रेरित कुरान सामने और रसुलर निर्देशित हदीस हमारे सामने বিদায় হজে ভাষণে মৃত্যুর মাত্র একাশি দিন আগে তিনি মানব জাতিকে বিশেষ করে উম্মদ মোহাম্মদিকে লক্ষ্য করে যে ঐতিহাসিক ভাষণ দিয়ে গেছেন এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে তিনি বলছেন তারক তো ফি কম অমরাইন মা তোমার সপ্তম বেহিমা কেতাবল্লাহ সুন বিহি আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু যতদিন তোমার সে দুটি আঁকড়ে থাকবে ততদিন তোমার পদভ্রষ্ট হবে না সে দুটি হল কেতাবল্লাহ আল্লাহর কিতাব এবং তার নবির সুহ মৃত্যুর আগে এটি তার সর্বশেষ অসিয়াত তার উন্মতের জন্য অতএব এর বাইরে আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নাই সাবধান করে গেছেন তিনি দেখো মিন আজম ফিতনাত্মি কৌমিন একই সুনা বড় ফেত্ন হবে ওই লোকগুলা যারা নিজেদের কেয়াস মোতাবেক কাজ করবে অতপথ তারা হালালকে হারাম করবে হারামকে হালাল করবে ওমর ফারুক এ বিষয়ে কঠিনভাবে ধমক দিয়ে গেছেন একদিন দুই সতীনে মারামারি করেছে ওমর ফারুক তখন খলিফা বেলুন মারামারি একদিন ছিল গর্ভবতী বেলুনের পিটুনি খেয়ে বাচ্চা খালাস হয়ে গেছে মৃত বাচ্চা মামলা আসলে ওনার কাছে উনি সিদ্ধান্ত দিবেন ঠিক সেই মুহুর্তে হামাল বিন মালিক এসে বলছেন যে আল্লাহ রসুলের সময় এমনি একটা ঘটনা ঘটেছিল যে তিনি ভুল হচ্ছে ওমর ফারুক জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ এই ব্যাপারে জানো উনি তো স্বস আল্লাহ রসুলের কাছে বসে থাকতেন না তাদের তো সব দিক সামাল দিতে হয় তো একজন সাবেদান দাড়ি বলল হ্যাঁ আমি ছিলাম হামুল মিন মালেক এরকম একটা ঘটনা নিয়ে আল্লাহ রসুল দরবারে একটা মামলা পেশ হয়েছিল তিনি সেখানে এই সিদ্ধান্ত দিয়েছিলেন কি বেকাররা অর্থাৎ দিয়াতের যে একটা মানুষের হত্যাকাণ্ডে যে দিয়া রক্তমূল্য দিতে হয় তার দশ ভাগের এক ভাগ তখন ওর ফারুক বলছেন যদি তোমার কাছে হাদিস না শুনতাম তাহলে আমি ওর ঠিক মৃত্যুদণ্ডেই দিতাম সেত্রে একটা মানুষ হত্যা করেছে তোর বাড়িতে মারলেও তা বেলুনি মারলেও তা বাচ্চা তো মোর আমারও বাচ্চা অথব ওকে আমি হত্যাকাণ্ডের শাস্তি দিতাম যেহেতু তুমি হাদিস আমাকে শুনিয়েছো আমি ওমর আর বন্ধ হাদিসের সামনে আমার কোনো কথা আর চলবে না একে হলে এর্ত বায় না শুধু মুখে মুখে এরতে বায় বলতে হবে না কারণ বুকিরো হাত বাড়লো নিজে হাত এটা দিয়ে হবে না আসলে জায়গায় যেতে হবে ওমর কিন্তু যাতা মধ্যে রেখে তখন তিনি খেলাফতের দায়িত্বে আসেন এতে বোঝা গেল কোরআন হাদিসের সামনে রাষ্ট্রীয় ফরমানো বাতিল এই ঘটনা আরও অনেক ঘটেছে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিচারক সুরাহ কাজী সুরাহার সময় একটা প্রধান বিচারপতি ছিলেন কোনো খলিফা তাকে মাহুল করেননি এত ন্যায়নিষ্ঠ মানুষ তিনি ছিলেন ইসলামের ইতিহাসে একটা কিম্বদন্তিত্য মানুষ একদম মৃত্যুর আগ পর্যন্ত তাকে ওই পদে রেখেছেন খলিফার তার সামনে একটা মামলা আসলো মারামারি করতে গিয়ে আঙুল কেটে ফেলেছে এখন সিদ্ধান্ত কি হবে কাজী মনে করলেন যে কড়ি আঙুল কাটলে এক শাস্তি বুড আঙুল কাটলে এক শাস্তি এটার মানে পাঁচ আঙুলের পাঁচ গুরুত্ব তো সত সমান না ন্যায় বিচার সেটি হবে উনি মনে করলেন সিদ্ধান্ত দিবেন সে একজন দাঁড়িয়ে বলছে হে প্রধান বিচারপতি এই ব্যাপারে আমি একটা হাদিস জানি বলতো কি দেখো এই আঙুলগুলো কুল্লাহা সাওয়া প্রত্যেকটি সমান রক্তমূল্য কোটা কম বেশি হবে না তাই বাস আমার সিদ্ধান্ত বাতিল প্রত্যেকটার আঙ্গুলের জন্য দশ দিন আগে জরি হাদিস অগ্রাধিকার পেয়ে গেল অথবা উনি এমন বিচারপতি তো তুলুনিয়া বিচারপতি সেই যুগতে ছিল না এই যুগতে প্রশ্নে ওঠে না উনি কিন্তু প্রধান বিচারপতি আমাদের দেশে ফাইনাল সিদ্ধান্ত কে দেয় প্রধান বিচারপতি দেয় না উনি কিন্তু চাই খোলে পরে আমারই প্রধান বিচারপতি কত মর্যাদামান মানুষ কিন্তু যেই হাদিস শুনছে বাস নিজস্ব রায় বাতিল খলিফা গেল বিচারপতি গেল এবার আসেন ইমামদের সময় আবু হানিফা রহমতুল আলহে তিনি কথাতে বলতেন কিন্তু তার শিষ্য আবু ইউসুফ মাঝেমধ্যে লিখিয়ে নিতেন একদিন টেয়ার পাইছে লিখছে আর এমন ধমক দিয়েছে খবরদার ধ্বংস হোক তোমার আমি যা বলছি খবরদার লিখো না কারণ আমি আজকে একটা ফটো দিই কালকে ওটা পরিবর্তন করি কালকে একটা ফটো দিই পোশটা পরিবর্তন করি আমি ভুলের দাস ভুলতে পারি আমি জানি না আমার ফতোয়া সঠিক না বেঠিক আর যদি ওনার জন্ম আমাদের এই তোমাদের মতো মোবাইলওয়াল সময় যদি জন্ম হইত তাহলে তো বিবাদে মহাবিবাদে পড়ে যেতেন কথা বলার উপায় আগেই মোবাইলে টেপ হয়ে যায় যে জমান আমরা বাস্ত হচ্ছে এখন এটা মোবাইল ধরে তা আবহাওয়ার অঞ্চলের লিখতে দিতেন না পর্যন্ত খাবার দায় মানুষ ভুল হতে পারে এলে আবহাওয়ার অঞ্চলের আচরণ ইমাম মালিক রহমতুল্লাহে তাকে আটচল্লিশটা প্রশ্ন করা হল সে যুগে তিনি ইমামিজরা মদিনার ইমাম তার তুলনীয় কোন আলম তৎকালীন পৃথিবীতে ছিল না আমার তো কথায় কথা মুফতি বলি শত শত মুফতির তিনি ওস্তাদ আটচল্লিশটা প্রশ্ন করেছে উনি বত্রিশটাতে বলেছে আমি জানি না শেষে একজন বলছে হে ইমাম আপনি যদি বলে না লা বলেন আমি লাগে যাবো কোথায় জবাব দিচ্ছেন তোমাকে খুশি করে একটা জবাব দিয়ে কেয়ামতের মাঠে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো প্রশ্ন করেন হে মালিক তুমি বড় আলেম হয়েছিলে তুমি হাদিস নাজিন ফত দিয়েছিলে তোমাকে সাফাত করবে কে যদি এই প্রশ্ন আমাকে উনি করি বসেন আমি এ বিষয়ে হাতে জানি না কি জবাব দেবো দিলে আমাকে কেস করে দিতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে দিতে হবে এটা আমি দ্বিতীয় রাজি নই কারণ তুমি তে খুশি হয়ে বলো দিন আল্লাহ করবো সেদিন এদের কি বোঝা যায় ইমা রমত প্রশ্ন করা হলো এক ভাবে দেখো না হো দেখো হে প্রশ্নকারী আমার জ্ঞানে তিনি আরো বলছেন যখন তোমার দেবের এই হাদিসটা সহি মনে রেখো ওদের আহ্বানি কর মাঝ ভাব মনে সব হান্লাম এই ধরনের মহা মানুষ কত আল্লাহ ভিড় তারা ছিলেন এই সমস্ত মানুষগুলির নাম ভাঙিয়ে আমরা দল বানাই তাদের সামনে বললে তারা কেঁপে হলো তিনি বলছেন আবহাওয়া আবহাওয়ার সবে আবহারের কোন হাদিস বললে ভয়ে ঠকঠক কাঁদতেন আমি যার কথা বলছি তিনি এসে মারা গেছেন তারই কণ্ঠে কণ্ঠে আমি সেই হাদিসটাই বলবো যদি আমার ভুল হয়ে যায় কত ভয় তারা করতেন ইম্ন আব্বাস বলতেন দেখো কালা সুলো বলার আগে সাবধান ভেব একটু মিথ্যা হয়ে যায় কোন আসমান তোমাকে ছায়া দিবে কোন জমিন তোমাকে আশ্রয় দিবে কোন বাতাস তোমাকে নিঃশ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য সাহায্য করবে এই আসমান যার সৃষ্টি এ জমিন যার সৃষ্টি এই বায়ু যার সৃষ্টি এই পানির যা সৃষ্টি সেই আল্লাহর কসুম করে বলছি যে লোককে আল্লাহ রসুল্ল মিথ্যা কথা বলবে হাদিস বলবে অবশ্যই কেমন মনে হয় সে জাহান্নমী হবে সে যতটা মুক্তি হোক যত আলমাল সাবধান অত হাদিস যেন মিথ্যা বলো না তে আমার ভয় হয় যদি ভুল হয়ে যায় ইবন আব্বাস তামে যাকে হিব্রুল উম্মা বলা হয় উম্মতের শ্রেষ্ঠ আলম যিনি ছিলেন রঈসুল মুফাসরিন বলা হয় করোনা শ্রেষ্ঠ মুফাস্ত যিনি তার অবস্থায় তাকে আল্লাহ রসুল খাস করে দোয়া করছেন আল্লা ফ্কে হফিদ্দিন আল্লাব নব্বাসকে দিনের বুঝ দান করো তিনি এমন বুঝ বুঝতেন খলিমোর জন্য বুঝতেন না একদিন আপনাদের বলছেন যে আগে যখন সুরের নসর নাজিল হয়ে গেল বিদেহাম তশ্রিকের মাঝখানে অর্থাৎ কুরবানির পরের দিন সুরের নসর নাজিল হলো ওমর ফারুজ জিজ্ঞেস করলে এই সাহাবিরে বসব বলো সুরে নসরের কারণ কি এর ব্যাখ্যা বুঝো আমাকে প্রখ্যাত সবচেয়ে বয়স্ক সাহাবি ছিলেন তিনি বলছেন হে উমার এই বসেছেন আমাদের সামনে আমরাই পারি আচ্ছা একটু পরে হবে সেলিবিলি মানে কি ছোট্ট বাচ্চা ছেলে বলো কি ব্যাখ্যা দাও আল্লাহ জয় নসরুল্লাহ যখন এসে গেছে মক্কা বিজয় আল্লাহ সাহায্য এবং মক্কা বুঝায় ওরা তুমি দেখছো যে মানুষ ধলে ধলে ইসলামে প্রবেশ করছে এ তো মক্কা বুঝাই বা সংবাদ আল্লাহ ইবনব্বাস বলো তোমার ব্যাখ্যা কি উনি বলছেন আল্লাহ এর মাধ্যমে তার নবীর মৃত্যু সংবাদ শোনাচ্ছেন আহ কোথায় কোথায় চলে গেছে উমর ফারুক বললেন এটি আমার ব্যাখ্যা এটাই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে অতএব ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আত্মনবীর দরকার নাই ঠিক তার পরের দিন এসে গেছে সাহায্য এবং বিজয় মানুষ ঢুকছে তলাদ ইসলামের মধ্যে এখন তুমি কি কি করবে এই দোয়াটাই উনি রুকুতে পড়তেন আপনাদের পরিমান আজিম পড়তেন কিন্তু এই সুরা নাজিল পরে আজিম নাই এখন এইটা পড়তেন কথায় কথা আল্লাহ তুমি ক্ষমা করো তুমি ক্ষম করো যে রসুলের আগে পিছনে সমস্ত গুণামাপ তিনি আল্লাহ আল্লাহ আমাকে আমাদের কত ক্ষমা দেহ মন মা হে আল্লাহ রসুল আল্লাহ তো আপনাকে সব ক্ষমা করে দিয়েছে এত কষ্ট করেন কেন রাত্রেবেলা আপনি কেন তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ ফুলে কেন এত কষ্ট কেন করেন আসা মনে রেখো কে আমাদের মাঠে আল্লাহ যদি কাউকে হিসাব করা শুরু করেন যদি হিসাব নিকাশ আল্লাহ করেন অবশ্যই অবশ্যই হিসাব এল্লা তুমি আমাকে সহজ হিসাব গ্রহণ করো আর আফলা কোন আবদান আমাকে ক্ষমা করেছেন জন্য আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্ধা হব না তুমি কেন আমাকে নিষেধ করছো এই তো আমার রসুলের জিন্দিগি এটি তার জীবন যে মানুষটা মাক্ষী জীবনে ১০ বছরে প্রায় আড়াই বছর যুদ্ধের ময়দানে কাটিয়েছেন যাকে হত্যা করার জন্য চারিদিকে শত্রু বাহিনীর সবসময় লেলিয়ে থাকতো। মোনাফেকরা সবসময় ষড়যন্ত্র করত কাফররা সবসময় তার বিরুদ্ধে শত্রু লালিয়ে দিত ইহুদিনাসারা প্রতি মুহূর্তে চক্রান্ত করত। যে রকম ভয়ে রাত্রে ঘুমাতে পারতো না একদিন সারা ঘুমাতে পারছে না হঠাৎ কালদর্শ বলছি হে হ্যাশল আপনি ঘুমাচ্ছেন না যে আয়সা যদি আমাকে পাহারা দিতাম হঠাৎ মা আয়সা বলছে এমন ঘুম উনি ঘুমালেন না আমারই আমারে হয় না কি বোঝা যায় এই মানুষটা শান্তিদের দিনে রাষ্ট্র বেড়েছে শুধু ইসলামের জন্য ওইর বিধান মানুষকে প্রচার করার জন্য আল্লাহপরিত হক মানুষকে শুনানোর জন্য আর কি অপরাধ চাচ্ছিল সে কি কারো করেছে না গুন্ডামি করেছে না ঢাকাতি করেছে কোন মানুষকে ক্ষতি করেছে এত কষ্ট কেন তার জীবনে দেওয়া হলো একটাই তো কারণ ছিল হক আল্লাহ প্রিত হকের সঙ্গে মানুষের রচিত হকের গরমিল হয়ে গেছে নেতারা যে হক বানিয়েছে নেতারা যে আইন বানিয়েছে সমাজ নেতারা যেভাবে চলছে ধর্ম নেতারা যেভাবে চলছে কোন কিছুর সঙ্গে আল্লাহ আল্লাপ ওহির বিধানের সঙ্গে মিল হয় নাই আর সে ওই প্রচারক ছিলেন মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম আর এই কারণেই তার বৃদ্ধের সারা দুনিয়া লাগছিল তাকে মারার জন্য জীবনে জীবনে বছর কোনো অবস্থা একটা দিনের জন্য শান্তিতে ঘুমাতে পারেন নাই এই মানুষটা পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে মৃত্যুর দিন পর্যন্ত তার ঘরে আগুন আলো জ্বালানোর কিন্তু এটাকে ইয়ে ছিল না কি বলে কি দেয় তেল দেয় তাও ছিল না এমনকি ওই দিন পর্যন্ত ইহুদের কাছে নিজের বর্ম বন্ধক দিয়ে পঁচাত্তর কেজি গম নিয়ে সেইটা দিয়ে নিজের পরিবারের খাদ্যের ব্যবস্থা করে গেছেন যে রসুল আর সেই মানুষটা নিয়ে এত শত্রু তার কেন ছিল তিনি যে হক নিয়ে দুনিয়া এসেছিলেন সেই হক দুনিয়ার লোক কবুল করে নাই দুনিয়ার লোকের কাছে যে হক সমস্ত দুনিয়া যদি দিকে এক কথা বলে ওহির বিধান যদি তার বিপরীতটা বলে মুসলমান কোনটা কবুল করবে निसंदेह विधान के कबुल करसूल के सारा टाइम जीवन मानसिक गाली खाती हुई आज जरा रसुल गाली खाते তাকে বেদিন গাল শুনতে হয় হয় হয় কত কথা বলা লাপরাধ আমাদের আসুন পবিত্র কোরআন হাদিসের আলোকে জীবন গড়ি এই দাওয়াত এটি তো আমাদের অপরাধ লাখে লাখে মানুষ জমা হচ্ছে বিভিন্ন ইস্তেমার শুনতে পাচ্ছি আমরা মানুষ জমা হলেই ওটা সত্য নয় সত্য সেটাই তার পিছনে হক রয়েছে সে হক হলে কোরআন এবং হাদিস এর বাইরে কোনো হক নাই যাতে মানুষ করোনা না পড়ে তার ব্যবস্থা করা হয়েছে তফসলির পড়ো না হাদিস পড়ো না মুরবির যা বলে সেটাই মানব কি হলো মানুষকে অন্ধ করে রেখে দেওয়া হয়েছে কিসের এম এ পাস বিয়ে পাস কোনো ডিগ্রির দাম নেই আপনার চোখের ঠুলি দেওয়া হয়েছে ঘানের গরু চার ফেট ঘরে দেয় না যা ঘান বলেন তো আপনার নাকি সরষে ভাঙা যেখানে গরু চার ফেট করে না চোখে ঠুলি দেওয়া থাকে না স্বাস্থ্য ভালো করু সারাদিন ঘরেও মনে করলাইল হাট হয়ে গেলাম খুলে দেখে যেখানে এই অবস্থা হয়ে গেছে এটা চালু কবর থেকে আল্লাহ মৃত্যুর দুশো বছর পরে তারপরে চতুর্থ শতাব্দীর যদি এসে তকলিদের ভিত্তিতে মোহাফ তৈরি হয়ে গেল ভারত গুরু শাহ অলিল মহাদেশ যিনি হাকিমুল উম্মা বলে পরিচিত তার জগদ্খ্যাত গ্রিস একশো পঞ্চান্ন আগের মানুষের অবস্থা এই শিরোনামে তিনি যে আলোচনা করেছেন তার শুরু বলছেন এইভাবে চতুর্থ শতাব্দীর হিজির আগ পর্যন্ত কোনো মুসলমান একজন কোনো ইমামের অন্ধ অনুসরণের ঐক্যবদ্ধ ছিল না এগুলো সব পরবর্তী রাজনৈতিক কারণে সৃষ্টি হয়েছে ফলে এক মুসলমান ভাঙতে ভাঙতে ভাঙতে কত দলে যে বিভক্ত হয়েছে শুধু কে আস এটা আগে বললাম না আমার উন্মধ্যে সবচেয়ে বড় ফেতনা হবে এক দল বেরো হবে তারা কেয়াস করে করে হারামকে হালাল করবে হালালকে হারাম করবে তোমার সাবধান থাকবে সেই ফেতনা থেকে আল্লাহর এই সাবধান বাণী আমরা শুনি নাই যেখানে আল্লাহর নিজের করে দিচ্ছেন আরো শুনবেন ওমরের ছেলে কাণ্ড আবদুল্লাহ হজের সময় তারা আপনি হজ করেছেন জামরা মানে পাথর মারে হজ করে এসে প্রথম দিন তো আগে বড় একে মারতে হবে সয়তান্টার মারা লাগে তারপরে তো কোরবানি করি আমরা তারপরে মক্কা যে হালাল হয় তফ করার পরে এই সময় আতর মাখা যাবে কি না এই নিয়ে প্রশ্ন হচ্ছে তো সালেম বেন আবদুল্লা উনি মনে করতেন যে যতক্ষণ পর্যন্ত এহরাম থেকে সম্পূর্ণ হালাল না হব ততক্ষণ পর্যন্ত আতর মাখা যাবে না সুগন্ধি মাখা যাবে না এইটা ওনার ধারণা ছিল তাহলে একদিন বললে হে সালেম তুমি তো ভুল করছো এটা তো রসুলের প্রথম হালালে স্ত্রী সহবর্ষ বাকি সবই করা যায় অতএব এটা কোনো নিষেধ নয় তাই নাকি এটা হাদিস আছে তো হ্যাঁ তো এতদিন অভ্যাস ভুল ছিল ঠিক আছে আমি বাতিল করে দিলাম এই ইচ্ছা শোনা পরে না। শাহুল মুসলিম এটাই হল মুসলমানের কেরান হজে তামাত্ম ঠিক না এখন ওমর ফারুক মনে করতেন হজ তামাত্মটা খুব খারাপ জিনিস আরে বাবা তুমি গেছো এহরাম হস করার জন্য মাঝখানে এহরাম খুলিয়ে আবার হালাল হয়ে ফুটগিরি করে শেষ আবার দি একদম হজর পছন্দ করতেন কিন্তু তার ছেলে আবদুল্লা উনি হজর তামাত্ম পছন্দ করতেন একজন লোক প্রশ্ন করছে হে আবদুল্লাহ তোমার ভাব জগৎ বিখ্যাত আমির তিনি হজর তামাত্ত পছন্দ করতেন না আর তুমি হজর তামাত্ম করছো এটা কেমন হচ্ছে কথা শেষ নিজের বাপ শুধু না অতুলনীয় ব্যক্তিত্ব ওমর ফারুক তিনি পছন্দ করতেন তামাত্ম কিন্তু সেলে ওটা পছন্দ করে নাই উনি পছন্দ করতেন কেরান তামাত্ম পছন্দ করতেন না কিন্তু করতেন কারণ এটাও যায় ওটাও যায় পারলে তুমি ওটাও কর না করো দুটি জন সুরত আসে আমি এটা করবো আমি এটা সুবিধা তুই মনে করবো কেন বাবা দুই মনে করা যাবে আল্লাহ নবী যেহেতু করেছেন করতে বলেছেন তাহলে আমার সমস্যাটা কোথায় এটাই হলো শাহনুল মুসলিম মুসলমানদের শাহন হচ্ছে এটাই হাদিস অগ্রাধিকার পাবে পরটা এই এক মতো তিন তালাক একসঙ্গে দিলে তিন তিনতালা হয়ে যাবে এটা অমর ফারুক করেছেন প্রশাসনের নির্দেশ হিসাবে এটা কিন্তু নিয়ম নয় আস্তাল রতন কোরআন বলছে কোরআন বলছে তালাক দুইবার দাও প্রথম মাসে একবার পরামেশ আর একবার পরামর্শ দিলে তো শেষ ভেবে চিনতে তালাক দিতে হবে একটা সংসার ধ্বংস করা যাবে না তিনবার তো ভাবো কিন্তু অমর ফারুক দেখলে এরা তালাক দিতে খালি বেদবি এরা ঘন ঘন তালাক দেয় উনি রাগ করি বলে সব আর তালাক না দেয় এজন্য উনি বলে দিলেন এখন তে তালাক তালাক বলে তালাকাল হয়ে যাবে না ওরে বাবা সে মৃত্যুটাকে দুঃখ করে অনুতপ্তে বলেছেন যে আমি তো অত্যন্ত ভুল কথা বলি ফেলেছি ঠিক হয়নি আমার বলা এখানে বিধান কোনটা হবে করার বক্তব্যটা আগে আসবে ওনার ফরমান হতে পারে সাময়িকভাবে রাষ্ট্র ক্ষমতাচের করা রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু করোনা হাজার বিধান তো পরিবর্তন হতে পারে না কিন্তু অমরের বিধানটা বিধান হাজার হয়ে আছে শুধু তকলিদের কারণে গোড়ামি মজহাবি গোড়ামির কারণে প্রখ্যাত সাহাবি আদিবনে হাতেম হাতেমার নাম শরণীয় বলতে বাংলাদেশের মুসলমান নেই তার ছেলে আদি ইসলাম কবুল কোরআদ্দিন মদিনায় গিয়েছেন বোন সাফিনা আগেই মুসলমান হয়েছেন সাফিনা বৃদ্ধ মানুষ উনি বলছে আমার ভাই তো নেতা ও হলে আমার পুরো কমটাই মুসলমান হয়ে যাবে উনি ভাইকে খবরটা দিয়ে আনালেন তো ভাই তো যেতে চানো ভয় না আমি আছো তুমি এসো আল্লাহ নবীর সামনে গেলেন সেখানে আল্লাহ রসুল তোমার আয়াত করছিলেন কেত্তা খাজু আহবার হোম অর রোহবান হোম আল্লাহ ইহুদ্দিন আসাররা তাদের পীর দরবেশদেরকে তাদের আলেমাদেরকে রবের আসনে বসিয়েছিল আল্লাহকে ছেড়ে এটা শোনার পরে আদিব না হাতম তিনি নিজেই কিন্তু একজন আহবাব মানে খ্রিস্টানদের নেতা ধর্ম নেতা উনি বলছেন ইয়া রসুল্লা রসুল আমরাও তো আমাদের পীর দরমদেরকে এ করি না তো নাল্লাহ পাল্টা প্রশ্ন করছেন আল্লাহ তহেলু নাহ অত রিমা আহল্লু ফতহর রেমুনা হু তোমাদের এই সমস্ত মুফতিরা আলমরা যেসব বলে সিদ্ধান্ত দেয় ফতোয়া দেয় হারাম ফতোয়াকে আল্লাহ কিন্তু হারামের বিরুদ্ধে যদি ওরা হালাল বলে তোমরা কি সেটি হালাল মনে কর না আল্লাহ যেটাকে হারাম করেছেন ওরা যদি সেটাকে হালাল করে তোমরা কি সেটি হালাল করো না তাহলে তা তো করি কারণ আমরা তো অত তোরা তিনজন অত পন্ডিত না পন্ডিতরা তো ওরাই পন্ডিত ওরাই যা বলে তা শুনি তোমার জবাব দিচ্ছে তাকাই না এ যুগেও বলা করোনা পড়ো না আমরা যা বলি তাই শোনো সে যুগেও বলা হতো তোর ছাড়ো আহবর রহমান যা বলতো তাই করো মক্কা আবুজাল আবু মনে করতো কোনো কথা শোনা হবে না আমরা যেভাবে চালাচ্ছি ব্যবসা এভাবে চলুক ধর্মতারা ভাবে আমরা যা করছি এটাই ধর্ম বাইরে কোন ধর্ম নাই অথচ আসত পড়িয়াছে কোরআনে এবং হাদিসে যেদিকে কেউ শুয়েও দেখে না বখার শরীফ হয়েছে এটা অর্নামেন্টাল দেখানোর জন্য খাতনা বোখারি বখারির ভিতরে কি আমরা মানি না খালি ভয়েজ হাসিল করার জন্য বরকতের জন্য কোরআন পড়ি জন্য আমার ছেলে হাফে কত খুশি ও কি শিখলো কি চিনির বলছে গাধার পিঠে এক বস্তা চিনি নিয়ে যাচ্ছে এখাগুলো আসফারে কোরআনের কথাগুলো আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন গাদা ঘাড়ে চিনি বস্তা নিয়ে যাচ্ছে গাদা জানে না ওরা চিনি না কি মিঠা না তিতা কিছুই কবর রাখে না আমাদের অবস্থাও তাই লাখে লাখে আলম তৈরি হচ্ছে কেউ ভিতরে ঢুকে দেখে কি কী কোরআনে কী বলছে হাতে কি বলছে বউ পূর্বেই এগুলো পাক তার রসুলের মাধ্যমে আমাদের নিয়ে সাবধান করে চলে গেছেন আমরা আমাদের কবরের জন্য চিন্তা করি আসুন কিভাবে কবরের মুক্তি পাব সে চিন্তা করি যদি আমার কোনো কাজ কোরআন এবং সৈয়াদ সঙ্গে মিল না হয় ও কাজটা আমাকে মিলিয়ে নিতে হবে দুই দু সবাই জানে যদি রাখে পাবে জিরো পাবে না ঠিক ওই কথাটাই আল্লাহ বলছেন হে মন্দারগন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের এবং তোমরা আমলগুলিকে বাতিল করো না এর অর্থ হচ্ছে এই দুই দিয়ে পাঁচ লিখলে যেমন জিরো হবে একও পাবেন না ঠিক কোরআন হাজির বিরুদ্ধে বিধান মতো কাজ না যতই আপনি ইবাদত করে কিছুই পাবেন না একদম জিরো পাবেন সেরা জিরো হাওয়াই মেঠাই ছোটবেলায় বাচ্চারা হাওয়াই মেঠাই কিন্তু পাগল হয় কিন্তু আসলে কি হাওয়াই মেঠে কিছু হয় পেট ভরে অবস্থা তাই পুরো ধর্মটাই চলছে এখন এইভাবেই মানুষের পকেট ধর্ম হয়ে গেছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ সেখান থেকে মানুষকে নিয়ে যেতে চাচ্ছে কোরআন এবং সহিয়াদিসের কাছে হ্যাঁ মানুষ তোমার মুক্তি ওইখানে বাস্তে চাও কোরআন হাদিস পড়ো শেখো আমল করো ব্যক্তি পূজা ছাড়ো মানুষ পূজা ছাড়ো হতে পারে সে ধর্ম নেতা হতে পারে সে রাজনৈতিক নেতা হতে পারে সে অর্থনৈতিক নেতা কোন নেতা নেতৃত্বে চলবে না করেন সামনে কোরআন এবং হাদিস এসেছে পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য যদি জান্নতে যেতে চাও অবশ্যই সেদিকে ফেরো আর যদি মনে করে যেখানে পারি সেখানে যাবো জাতিকে যা আসে দুনিয়াতে ভালো থাকে কারোর সমস্যা নেই কে তোমাকে ঠেকাবে আহলাদিস্তান্ত বাংলাদেশের তবলিগি ইস্তেমা সামনে মাত্র কয়দিন তেইশ চব্বিশ না আগামী পরে বিশুদ্ এক সপ্তাহ মাত্র পুঁজি সারা দেশে বড় ইজতেমা হয় লাখে লাখে মানুষ জমা হয় বয়ান হয় কত কিছু হয় যারা গেছে তাদেরকে শোনেন তারা কি শিখে আসে দিনের পর দিন বসে আছে খালি সওয়াবের ডালি নিয়ে ভাবে না জানি কত নেই কি আমার আমলপাল্লা হয়ে গেল চলছে ওরস লোকে ভাবছে আমি যার জন্য এখানে এসে যে তিনি আমার জন্য সুপারিশ করলে আমি চলে যাব। কি নিশ্চন্দ জাননাতে হয়ে গেল মানুষ আকিদা ঠিক করার জন্য এই আকিদা আল্লা মু হয় আল্লাহ সবাই বলে আল্লাহ আবু জহলে বলতো আল্লাহ আবু লাহাবু বলতো তাদের আকিদা ছিল পুতুলের মাধ্যমে আল্লাহ কাছে যাবে নিজের হাতে গোড়া প্রতিমা তাকে পূজা দিয়ে তার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করার চিন্তাভাবনা করত ইব্রাহিম বললেন বাপকে বাপ তো বড় মুক্তি ইরাকের শ্রেষ্ঠ গ্র্যান্ড মুক্তি বলে এখনকার ভাষায় আ তা আবুদুন আমাকে তা মারেন আব্বা কি করেন আপনি গুলা নিজে হাতে মূর্তি বানাচ্ছেন আর সেখানে দিয়ে তাকে ফুল দিচ্ছেন তাকে এ বদাত করছেন এটা কি ছেলে প্রশ্ন হচ্ছে বাবাকে এবং তার আমি আমার বাবদা চৌত্রস্ত আসার এই রওয়াজ পরিত্যাগ করি এই উপস দেগুলিকে বাদ দেয় লাই তাহে তুমি তোমার দাওয়াত বন্ধ না করো নাকা। আমি পাথর মেরে তোর মাথা ফাটিয়ে দিব ও হজরনি মালিয়া দূর কুলঙ্গার আমার সামনে থেকে ভাষাটা কায় কোরআনে কোরআনে কোনো মিথ্যা নাই সেই সাড়ে চার হাজার বছর আগেই ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে যে কথাটি বলেছিলেন কোরআনে সেই কথাটি আমাদের শুনানোর অর্থ কি যে তোমাদেরও কিন্তু এই একই বদভ্যাস হবে সাবধানত ইব্রাহিম বাপের মধ্যে তোমার বলো না যে ও মালিয়া দূরহ আমার সামনে থেকে প্রত্যেক নবীকে তার কম বলেছে আমরা অনুসরণ করব ওই বস্তুর যার উপরে আমাদের কমকে পাচ্ছি এই কথাটা কোরসরাও শুনি যে আমাদের রসুলকে তুমি সব ভালো আমরা তোমাকে মিথ্যা মনে করি না কিন্তু মিথ্যা মনে করে কোরআন যে নিয়ে এসছো এই কোরআনটা বড় খারাপ এই কোরআনের কথাগুলো আমাদের উল্টা অতএব একটু নতুন কোরআন নিয়ে এসো অতএব এই কোরআনটা একটু অদল বদল করে দেখ আমাদের মতো মিলটাল করে দাও তাহলে তোমার কোরআন ওরা মান না এদিকে কি আমরা তাই বলছি না কোরআন হাদিস অপব্যাখ্যা করে ঘুরিয়ে ফিরে নিজের মতো করে নেওয়াটাই যে আমাদের বড় দায়িত্ব হয়ে গেছে আরে বাবার সহজ সরল কথা সহিদেলে মান নাহলে ছাড়ো এই কিরকম কঠিন কথা হলো মানা হবে না উনি কি কম বোঝে উনি কি কম বোঝে ওরা কি কম বোঝে এই যে ও কে কত বোঝে এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা একবারও খুলে দেখি না আমার জীবন বিধান কোরআনে কি বলছে আমার জীবন বিধান হাদিসে কি বলছে এগুলো সেরে আমরা পড়ি বরকত হাসিলের জন্য মানুষকে ধোকা দেয় এর মাধ্যমে তাই আমাদের তবলিগি ইস্তেমা আর অন্যদের তবলিগি ইস্তেমা এই পার্থক্য এখানে ওইখানে যে আপনাকে নিয়ে যাচ্ছে সেরেক করানোর জন্য নজর নিয়ে আজ ডালে নিয়ে আপনি ওর ঢেলে দিচ্ছেন আর আপনার আঁকিদি এমন করে শুনিয়ে দেওয়া হয়েছে আপনার সমস্ত রোগ সেরে যাবে যে ওখান থেকে আপনি তাওয়ার রোগ বাড়ি আসেন ধারণা হয়েছে এই কিসের ক্যান্সার হুজুরের তাওয়ার রোগ খেলে ক্যান্সার আউট হয়ে যাবে ইয়ে কেমন সকরণ এগুলো শোনা আমাদের সঙ্গে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলাফল এই আজকে বড় পীরের খাদমটা পর্যন্ত এসে হালেস হয়ে যাচ্ছে এখানে আর এটাই হল সব রাগের কারণ সেদিন যেমন আদি ইবনে হাতে মেশে আলদারসল দরবার ইসলাম কবুল করেছিলেন ঠিক এই যুগে আমাদের সামনে আঠাশি দরবারের সবচেয়ে বড় খাদেম এসে এই নদী হালেস হয়ে গেছে আমাদের সামনে এখন সেই খাদমেরই বড় ছেলে আজকে আমাদের ফরিদপুর জেলা আন্দোলনের সহসভাপতি আট মাসের জমি জমা বিক্রি করেছে নত বাইশের মাটি কিনেছে না কি চান হকের কারণে মানুষ কিভাবে নিজেকে ত্যাগ করছে আমরা কন্থি। মরা মানুষ যে মরে গেছে সে কখনো মানুষের দুনিয়ার কোন উপকার বা ক্ষতি করতে পারে কোরআন বলছে পারে না আপনি বলছেন পারে। এখানে আপনাকে কে বোঝাবেন অন্য প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিতে হবে এই জন্য হালিস বাংলাদেশের পাঁচটি মূলনীতির প্রধান মূলনীতি হচ্ছে এই কিতাবসূন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা সার্বভৌম আনচ্যালেঞ্জেবল কোরআন হাজিদের কাছে কাউকে চ্যালেঞ্জ করা যাবে না এটা কি শুধু আমাদের কথা আসুন ইমাম আবু হানিফ রহমতুল্লাহর কি বলে গেছেন একটা তো শুনলেন আগে ধমক খাইল এবারে তিনি বলে যাচ্ছেন যে আমার শিষ্যের মধ্যে রেখে দিও সমস্ত হাদিস আমি জানি না যখন এই মামার মৃত্যুর পরে হাদিস আসবে সহি মনে রেখো আমার মজাহ পরবর্তী মামা ইমাম আনাস আল্লাহ রসুল কবরে ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছেন আর সবাইকে ডেকে দেখো মায়ামিন আহাদিন ইন ইল্লা সাহেব হাজাল কবর পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয়নি যার প্রতিটি কথা গ্রহণীয় এবং প্রতিটি কথাই বর্জনীয় এই কবরবাসী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা ব্যতীত তার কোনো কথার বিপরীত করা যাবে না এবার চলুন এবার সাফির কাছে মালাকির শিষ্ট উনি এবার সাফি বলছেন দেখো এজারতম কালামিফ কালাম রসুল্লাহে সাল্লামা ফাদুবে কালামি আলাল যখন তোমরা দেখবে আমার কোনো কথা আল্লাহ কথার বিপরীত হয়ে গেছে আমার কথা দেওয়ালে ছেঁড়ে মেরে দিও আরো শোনো হে আমার ছাত্ররা যদি তোমাদের কাছে আমার কোনো কথা এমন কিছু ধরা পড়ে যা হাদিসের বিরোধী হয়ে গেছে হায়াতি ও বাদা মামাতি আমার জীব আমি সেখান থেকে ফিরে আসতেছি আমার মৃত্যুর পরও আমি সেখান থেকে ফিরে আসতেছি তোমাদের সামনে সাক্ষীকে বলে গেলাম আর কী বলবে একটা মানুষ সবচেয়ে বড় ইমাম যিনি হাদিসের সবচেয়ে বড় হাফেজ দশ লক্ষ হাদিসের হাফেজ যিনি ইমাম আহমদিন হাম্বল তিনি বলছেন দেখো লা লকাল্লিনী আমার অন্ধ অনুসরণ করো না ওলা তকাল্লাদা মা লেখান মালাকের অন্ধ অনুসরণ করোনা আউজা ইয়া ওয়া ইমাম আউজা ইমাম নখ সে শ্রেষ্ঠ ইমাম সব এদের কারো অনুসরণ করো না খুজু মেনা খাইসু মিন খেতে না বরং তারা যেখান থেকে আলো গ্রহণ করেছিলেন সে কোরআন এবং সুন্নাকে তোমরা আক্রে ধরো যে চারিমাম নিয়ে আমরা গর্ব করি কেন করি তাদের এই কথাগুলোর জন্যই আমরা করি অথচ আমরা যারা তাদের অনুসারী আমরা কিছুটা মানি যদি মানতাম তাহলে আমাদের মধ্যে রেশারেষি দলাদলি কিছুই থাকতো না কোনো সমস্যা হয়েছে গো টু দা কোরআন অ্যান্ড সুন্না রুজুই রি কিতাবে সুননা তো সেহী সবশেষ মুসলিম উম্মার ঐক্যের প্ল্যাটফর্মই হচ্ছে কোরআন এবং হাদিস। আর এই দাওয়াতই হচ্ছে আহিস আন্দোলন বাংলাদেশের দাওয়াত সকল মানুষের প্রতি আমাদের একটাই আহ্বান আসুন জীবন সমস্যার সমাধান দিন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে আপনি বলবেন নামটা না দিলে কি ভালো না মুসলিম বলাই তো ভালো খুবই সুন্দর কথা আমরা প্রথম পরিচয় আমরা মানুষ ও সকল মানুষের কাছে আমাদের নবী এসেছিলেন তাই না আমাদের দর সকল মানুষের কাছে আমরা মানুষ দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান আর বৈশিষ্ট্যগত পড়ে আমরা আহুল হাদিস আমাদের বৈশিষ্ট্য এই আমরা কোরআন হাদিস ছাড়া মানি না কোরআন হাদিসের বাইরে যাওয়ার চেষ্টা করি না আমরা মানুষকে ডাকি কোরআন হাদিসের দিকে হাদিস কোন মানুষের নাম নয় হাদিস কোন দলের নাম নয় হাদিস আল্লাহ এবং তার রসুলের বাণী এবং কর্ম অর্থাৎ আমরা সেদিকেই মানুষের ডাকে আহল মানে অনুসারে বাস আর কিচ্ছু না এটা বৈশিষ্ট্যগত নাম কিন্তু এছাড়া যত নাম আছে বাংলাদেশে পৃথিবীর সর্বত্র সবগুলো এক একজন নেতার নামে নামাঙ্কিত কার আদর্শের নামে আদর্শিত আমরা মুসলমান আমরা কোরআন এবং সহ হাদিসের আলোকে জীবন করব এটাই হবে আমাদের আল্লা আবদ্ধ করল মোহাম্মদ ফারাকুম বাইনান নাস। মুহাম্মদ হলেন মানুষের মধ্যে পার্থক্যের মানদণ্ড তিনি বলছেন মান আবা। قال من الله ولا من اطاعني فدخل الجنه ونصاني فقط ابا راوي البخاري امر প্রত্যেক উম্মত জান্নাতে যাবে শুধু ওরেই যাবে না মান ابা যারা জান্নাতে من اطاعني যা আমার আনুগত্য করলো فدخل الجنه সেই জান্নাতে প্রবেশ করলো আর যে তো আমার فقط ابা সে জান্নাতে যেতে কথা শেষ এখানে অর্থাৎ উনি হচ্ছে মানদণ্ড আর উনি কি উনি তো সামনে নাই আজকে কোরআন এবং সহিদিসের মধ্যে যা জয়ী বানিয়েছে দুষ্টুরা এগুলো আমরা মানব কেন সেজন্য জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিদিশ অনুযায়ী জীবন গড়ার আহ্বান এটাই হলো আহ আন্দোলনের আহ্বান স্বাভাবিক রামের যুগ থেকে এই আহ্বান চলে আসে আজকে নতুন কিছু না ইতিহাস যারা জানেন তারা ভালো করে জানেন এ বিষয়ে কোনো রকম অস্পষ্টতা নেই এই আন্দোলন যারা ভালোবাসেন এই দাওয়াতকে যারা মনে প্রাণে গ্রহণ করেছেন তাদেরই বার্ষিক মিলন মেলা হবে তবলিগি ইস্তেমা হবে রাজশাহীতে ইনিশাল্লাহ আগামী তেইশ চব্বিশে ফেব্রুয়ারি এই ইজতেমা সফল করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে যাতে তারাও প্রতিটা সহি কথা শুনতে পায় এটা কিন্তু আপনাদেরই সবারই নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব এখানে বায়ান হবে সিরেফ কোরআন এবং সৈয়াদ আলোকে স্পষ্টভাবে আমাদের লিখিত চিঠি দেওয়া আছে কোরআন এবং সৈয়াদ বাড়ি একটি কথা কোনো বক্তা বলে দিনন্দার তাকে স্টপ করে দেওয়া সেখানে আগেই তাকে বলে দেওয়া হয় প্রায় পঁয়ত্রিশটা মতো সাবজেক্ট দেওয়া হয়েছে প্রতিটি সাবজেক্টে সে কথা বলে সাবজেক্টের বাইরে কোনো কথা কেউ বলতে পারে এটা আপনার ইতিহাস আপনার ভালো করেই জানেন উদ্দেশ্য একটাই জনগণকে সঠিক কথাগুলো তুলে ধরা এমন করে না করে সে তার ইচ্ছা আল্লাহবাকে আমাদের সবাইকে পবিত্র কুরান ও সৈয়দগোড়া তৌফিক দান করুন আকবুল কৌলি হাজ আস্তি